বাংলা মানবতা সমাধান আমুলে সলেহ আসলে কোনটা আমরা ইতিপর্বে এর আগে আলোচনা করেছি আমুলে সলেহ যেটা সেটা আল্লা পক্ষ থেকে অনুমোদিত আমুল হতে হবে যদি না হয়ে যায় তাহলে এখানে অনেক অনেক ক্ষতি যে কোনো আমল যদি আমি করি আর সেখানে আল্লাহর অনুমোদন যদি না থাকে রসুল্লাহ সাল আলি আসাল্লামের পক্ষ থেকে দেওয়া পদ্ধতি যদি না থাকে তাহলে সে আমুলটা তো গ্রহণযোগ্য হবেই না অনেক ক্ষতি রয়েছে প্রথম ক্ষতি আমরা আলোচনা করেছি দিন ইসলাম পরিপূর্ণ কিন্তু তার মধ্যে যদি ঢোকা দিই তাহলে ইসলামের মর্যাদা নষ্ট হলো দ্বিতীয়ত ওখান থেকে একটা সোনাত উঠে যাবে তৃতীয়ত আমি যাই করি না বলেন সহিম প্রথম খণ্ডের চারশত পৃষ্ঠায় কোন আমুল আল্লাহর দরবারে কবুল হবে না আমি যত সুন্দরী আমুল করি না কেন যে আমুলটি যদি কোরআন এবং সন্ন্যায় না থাকে তাহলে গ্রহণযোগ্য হবে না এটা পরিষ্কার রসুল্লাহ বলেন মান আহদাসা আও আওয়া যদিও বা এই হাদিসটি হারামাইন সম্পর্কে বলা হয়েছে তবু হাদিসটি ব্যাপক অর্থে বোঝায় রসুল সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি কোনো ভুয়া আমুল করে কোন নতুন আমুল সৃষ্টি করে অথবা কোনো নতুন আমুল সৃষ্টিকারীকে যদি আশ্রয় দেয় ল হু মিন হু সরফাল আদলা কিয়ামা আল্লাহ রাবুল আলমিন কিয়ামতের দিনে তার কোনো নফল এবাদত কবুল করবেন না কোনো ফরজ এবাদত আল্লাহ কবুল করবেন না এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে আমুল আল্লাহ কবুল করবেন না শিরিক করলে পিছনের সমস্ত আমুল নষ্ট হয়ে যায় আর যদি ভুয়া আমুল করি যদি বেদাতি কোনো আমুল করি তাহলে আল্লাহর কাছে গৃহীত হবে না নিঃসন্দেহে যে ব্যক্তির আমুল আল্লাহ কবুল করবেন না নষ্ট করে দিবেন আল্লাহ দেখার জন্য আমুল সমস্ত নষ্ট হয়ে যাবে এত পরিশ্রম করেছে সে এত ক্লান্ত হয়েছে ২৪ ঘন্টা পরিশ্রম করেছে অথচ সেই পরিশ্রমের কোনো ফল ক্যাল কেমত মাঠ ওই ব্যক্তি পাবে না তার অবস্থাটা কি হবে এখন একটি পথ বাকি রয়েছে সেই পথটি হল রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সুপারিশ ওই ব্যক্তি পাবে কিনা তাকে আল্লা রাসুল সাফাহত করবে কিনা আমরা চলেন দেখি রাসুল্লাহ সাল্লামের সুপারিশ ওই ব্যক্তি পাবে কিনা যে ব্যক্তি ভুয়া আমুল করেছে রাসুলের আমুলকে ছেড়ে অন্য আমুল করেছে সেটা দেখে যাই শহীদ বুকারি পাঁচ হাজার সহত্তর নম্বর হাতিছে বলছেন যে আমি তোমাদের অভ্যর্থনা জানানোর জন্য ধন্যবাদ জানানোর জন্য আমরা আগেই হাউস কাউন্সারের কাছে পৌঁছে যাব। যেই মানমাররা আলাইয়া সারিবা কাউসারের কাজ দিয়ে যেই ব্যক্তি অতিক্রম করবে তাকে আমি প্রলম্বিত দিনে ওই ব্যক্তি আর পিপাসিত হবে না কম আমি তো আমার উন্মত পানি পান করাতেই থাকব পানি পান করাতেই থাকব। ঠিক ইতিমধ্যে অনেকগুলো দল গিয়ে আমার কাছে বলছেন অতপর তাদের মাঝে এবং আমার মাঝে একটা আড় সৃষ্টি করে পর্দা সৃষ্টি করে দেওয়া হবে আমি বলবো মিননি আরে। তোমরা পর্দা সৃষ্টি করছে কেন আর চেষ্টা করছে দলিলহীন কত আমুল করেছে রাসুল সাল্লাম বলেন সোহকানো লিমান গর বাদি। আমি তখন বলবো দূর হও দূর হও ধ্বংস যারা আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করেছ তাহলে আর একটা জিনিস সৃষ্টি করেছি করে সুননাথকে আমি উঠাই দিয়েছি সম্মানিত দর্শক মন্ডলী আমরা যদি এই ধরনের উদাহরণ আরো দিতে চাই অনেক উদাহরণ আজকে বিশ্বব্যাপী চালু হয়েছে তসবি গুণনা করার একটি মাত্রা চালু হয়েছে অথচ এর পিছনে কোনো দলিল বলতে কিছু নেই সাক্ষী দান করবে সেটাকে আমি বর্জন করে আমি ধরেছি তসবি দানা দ্বারা পাথরের কুচি দ্বারা তসবি করা এটা রসুল্লাহ সাল্লামের সুন্নতকে বাদ দিয়েছি তাহলে আল্লাহামের জন্য সুপারিশ করবেন কেন পরিবর্তন করে দিয়েছি রাসুল্লাহ সাল সাল্লাম যেভাবে সালাদ আদায় করতেন ওই সালাতকে পরিবর্তন করে নিজের মতো সালাতকে সাজিয়েছি আমার মৃত্যুর পরে যারা আমার পরিবর্তন করেছে না আল্লাহর দরবারে রাসুলের সুপারিশও আমি পেলাম না তাহলে আমার উপায়টা কি আমি তো আমুল করেছি অনেক আমুল করে কেমতের মাঠে উপস্থিত হয়েছি কিন্তু কোন আমুল আল্লাহ কবুল করেননি বোঝা যাচ্ছে এই ভুয়া আমুলের সাথে যত সত আমুলি করি না কেন কোন আমুলই আল্লাহ কবুল করবেন না এটা অপরাধ তাহলে একটা পথ এখন খোলা আছে আসলে সুপারিত যে ব্যক্তি না পাবে সাপাত যেটা লাভ না করবে ওই ব্যক্তির জন্য জাহান নাম ছাড়া কোনো গতি নেই সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ রাব্বুল আলমিন যে কিয়ামতের মাঠে বিচার ব্যবস্থা রেখেছেন প্রসরুল্লাহ সাল্লাহু আলিহাল্লামের আদর্শ যদি কেউ না মেনে যায় তাহলে নিঃসন্দেহে জাহান নামে যেতে হবে বিকল্প কোনো পথ নেই রাসুলের সুপারিত যখন আমরা পেলাম না তখন আর পথ একটি বাকি আছে যে পথের ব্যাপারে আমরা জানি যে প্রত্যেক ইমাম প্রত্যেক যে কোনো আলোচক আলোচনা করতে গিয়েই কিন্তু ওই হাদিসটি পেশ করে থাকে কিন্তু হাদিসের মর্ম আমরা অনেকেই বুঝতে চাই না রাসুল্লাহ সাল্লাম বলেন আমি সর্বোত্তম কেতাব হলো আল্লাহর পক্ষ থেকে আসা কেতাব এবং সর্বোত্তম পথ হল রসুল্লাহামের পথ আর সবচেয়ে নিকৃষ্ট পথ হলো নিকৃষ্ট বিষয় হলো নামে নতুন কিছু সৃষ্টি করা আর যেটাই নতুন সৃষ্টি হবে সেটাই হল বেদাত করলে আর যে ব্যক্তি পথভুষ্ট হবে সে ব্যক্তি যাহার নামে চলে যাবে এর দ্বারা আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি যে রাসুল্লাহ সাল্লাম তিনি বুঝাতে চেয়েছেন যে আমি যে পথ রেখে যাচ্ছি সেটাই হলো উত্তম পথ আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সেই বিধানটি হল বি তোমরা করতে যায় না যতটুকু আমি রেখে গেলাম ততটুকুই তোমরা করবে এটা যেমন রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রত্যেক ক্ষুদাই বলতেন ঠিক আমরাও বলে থাকি কিন্তু এই মর্মটা বুঝিনা আজকে যে প্রেক্ষটটা আমাদের মাঝে তৈরি হয়েছে অসংখ্য আমুল সমাজে চালু রয়েছে অসংখ্য আমুল আমরা করে যাচ্ছে যার পিছনে কোনো দলিল নেই কোনো ভিত্তি নেই কেন আমরা চালু করছি সম্মানিত দর্শক মন্ডলী আমরা লক্ষ্য রাখবো এটাই রাসুল্লাহ সাল আলহসালাম বলছেন ওই ব্যক্তি জাহান নামে যাবে যে পথভুষ্ট হবে আল্লা রাসুল সাল এর পরেও আরো নির্দেশনা দান করেছেন কেন আল্লাহ বলে দিলেন আয়াত থেকে এবং হাদিস থেকে বুঝতে পারলাম যে আমুল যদি সত আমুল না হয় সেটা গ্রহণযোগ্য নয় সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ পর্যায়ে একটি সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি বিরতির পর আবারও ফিরে আসছি as alaykum wa rahmatullahi wa barakatuhu. Rabbur Raheemun Mushfiqun Islamic International School presents The purpose of creation is to worship Allah subhanahu wa ta'ala. Precious presenters The moral excellence is one of the major objects of Islam. Promising broods. It is the belief in Allah. The Quran is the greatest miracle of Allah subhanahu ta'ala. If you are neglecting the Quran's of other people, then you are becoming immoral. and alien person will never enter the Jannah. Death not defined as nation. Godding role models. Ek kabra hum dutya naaste. Bhagwan hai, dursha nahi hai. Nahi hai, nahi hai, sara bi nahi hai. Dekhu, Potapradarsha.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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ দেখুন রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে পিস টিভি বাংলায় I challenge any human being to point out a single fundamental of Islam. Illustrious son of the world famous orator of Islam, Dr. Zakir Naim. Ekka braham du tya naaste. Bhagwan eki hai, dursa nahi hai. Nahi hai, nahi hai, sara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim. If he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame. And religion without science is blind.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 সালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক মণ্ডলী আমরা ছোট্ট বিরতির পরে আপনাদের কাছে আলোচনা করছিলাম সলে করতে গিয়ে যদি আমি অন্য আমুলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই তাহলে সেটা তো আল্লাহ রাবুল আলমের গ্রহণ করবেন না এটা পরিষ্কার সেই সাথে আমার যে শাস্তি সমস্ত শত আমলে একটা আল্লাহ কবুল করবেন না রাসুলের সাফার থেকে আমি বঞ্চিত হবো এবং আল্লাহ রাসুলের অমিও বাণী থেকে এবং আল্লাহ রেখে জাহান নামে যেতে হবে অকুল্লু দলালা ফিন নার আর যে ব্যক্তি পথভুষ্ট হবে সে ব্যক্তি জাহান নামে চলে যাবে এর দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে রাসুল্লাহ সাল আলিহে ওয়াসাল্লাম তিনি বুঝাতে চেয়েছেন যে আমি যে পথ রেখে যাচ্ছি সেটাই হলো উত্তম পথ আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সেই বিধানটি হলো চূড়ান্ত বিধান পবিত্র কোরআন এবং এই বিধান বিধান সর্বোত্তম আর যেটা তোমরা বেদাত করো না ভুয়া আমুল তোমরা করতে যায় না যতটুকু আমি রেখে গেলাম ততটুকুই তোমরা করবে এটা যেমন রসুল্লাহ সাল্লাহ প্রত্যেক খুদ্ বলতেন ঠিক আমরাও বলে থাকি কিন্তু এই মর্মটা বুঝিনা আজকে যে প্রেক্ষাপটটা আমাদের মাঝে তৈরি হয়েছে অসংখ্য আমুল সমাজে চালু রয়েছে অসংখ্য আমুল আমরা করে যাচ্ছে, যার পিছনে কোনো দলিল নেই আমরা আমূলে সালয় করতে গিয়ে বিভ্রান্ত হব না একজন জেনাকারী ব্যক্তি একজন মৎ ব্যক্তি এদের চেয়ে জঘন্য হল ভালোর নামে নতুন আমূল শরীয়তে সৃষ্টি করে আমুল করা কেন যে ব্যক্তি জেনা করে ও শরীয়তের ক্ষতি করে না যে ব্যক্তি মদ খায় সে শরীয়তের ক্ষতি করে না সে পাপ কাজ করে কিন্তু যে ব্যক্তি ভুয়ামুল করে ওই ব্যক্তি শরীয়তের ক্ষতি করে কারণ শরীয়তকে সে পরিবর্তন করে দেয় এই জন্য ইমা মুখার রহিমাফুল্লা পরিষ্কার বলছেন আমার নিকটে একজন মদ ঘরের চেয়ে জঘন্যতর হলো একজন বিধাতি ব্যক্তি যে ভুয়ামুল করে ইবনুতাইমা রহিমাফুল্লা বলেন লাহুম যারাই ভুয়া করে বেদাতিদের কাছ থেকে সাক্ষী গ্রহণ করা হবে না এত বড় জঘন্য মহাদিসগঞ্জ একমত যে ব্যক্তি বেদাত করে যে ব্যক্তি শরীয়তের নামে নতুন তৈরি করে কাজ করে যদি প্রমাণিত হয় তাহলে তাদের কাছ থেকে তোমরা হাদিস গ্রহণ করো না আসন্না ও মাকানতুহা নব্বই পৃষ্ঠে আলোচনা করতে গিয়ে বলেন। যারা না। তাহলে কতটাই জঘন্য জিনিস কোরআন এবং সহি যেটা নেই সেটার সাথে বর্জন করব এটাই হলো নীতি কিন্তু আমাদেরকে ভালোয়া মূল্যের নামে অনেকে বিভ্রান্ত করে থাকে অমুক মসজিদ এটা চলছে অমুক জায়গায় এটা চলছে অমুক দেশে বলা হয় থাকে। দর্শক যদি হয়ে থাকে কেউ যদি করে থাকে। মনে হবে যে শরীয়ত বলেনি যে অমুক ইমাম করছে তাই আমাকে করতে হবে অমুক মসজিদে চালু আছে তাই আমাকে করতে হবে সৌদি আরবে চালু আছে তাই করতে হবে কুয়েতে চালু আছে তাই করতে হবে শরীয়তে কোথাও এই কথা বলা নেই শরীয়ত দেখার কথা বলেছে দলিল অনুযায়ী আমুল করো সম্মানিত দর্শক মন্ডলী এই ক্ষেত্রে আপনার বিভ্রান্ত হবেন না যেখানে দলিল সেখানে আমি গ্রহণ করব। আজকে বহু দেশেই ইসলামের সঠিক রূপটা নেই সঠিক রূপের উপরে প্রতিষ্ঠিত নয় তাই বলে কি আমি বলবো যে অমুক দেশের লোক করছে অমুক আমুল আলম করছে এখানে একটা ছোট্ট জিনিস আপনাদের জানিয়ে দিতে চাই সত আমুল করতে গিয়ে আমুলের সলেহ করতে গিয়ে আমি বা আপনি যেন বিভ্রান্ত না হই রাসুল্লাহ সাল আলহীল বলছেন আবুদাউদের ছয়শ একত্রিশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে চিন্তা না ফিল আমার নেহাত্তরটি যাবে জাহান্নে একটি দল যাবে জান্নাতে সেটাই হলো একটি জামাত জামাতের ব্যাখ্যায় আমরা অনেকেই মনে করি যখন শতামুল করতে যাই তখন আমরা বিভ্রান্তি হই জামাতের ব্যাখ্যায় আমরা বলে থাকি যে বড় দল যে দলের সংখ্যা বেশি ওই দলের উপরে আমাদের ইসলাম বলেন নিশ্চয় জামাতো তাকেই বলে যেটা হকের সাথে মিল রয়েছে যদিও বা ওই দলের ওই জামাতের সদস্য একজন হয় তাহলে আমরা হক খুঁজতে যাব কোথায় বলছেন অচিরে আমার উম্মতের মধ্যে অনেকগুলো দল তৈরি হবে অনেকগুলো দল বের হবে ইসলামের নামে তারা অনেক শরীয়তের নামে ভুয়া আমুল তৈরি করবে এটাই এখানে প্রমাণ করে যে ভুয়া আমুল অনেক তৈরি করবে বন্ধুরা আমার যদি এই ভুয়া আমুলটি আমি বা আপনি যদি লক্ষ্য না করি তাহলে নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি ওই আমলগুলো যদি করি তাহলে আমি পথভ্রষ্ট হবে ডকাল্লা সাল্লাম বলছেন তারা এই সমস্ত ইসলামের নামে দলগুলো আমুল তৈরি করে ছড়িয়ে দিবে এমন জায়গাতে যে সর্বতই তারা চালু করবে যেমন ভাবে শরীরে বিশ্ববিদ্যালয়ে জেলায় জেলায় রাষ্ট্রে সর্বোচ্চ স্থান পর্যন্ত সব জায়গাতে চালু করবে তারা যেমন ভাবে পুরো শরীরে যখন পক্স বের হয় কোনো জায়গা যেমন বাকি থাকে না কোন জোড় কোনো স্থান যেমন বাকি থাকে না সব জায়গায় বের হয় ঠিক তারা ভুয়ামুল তৈরি করে বহু জায়গায় চালু করবে সম্বরিত দর্শক মন্ডলী আমি আপনাদেরকে বিশেষ করে আহ্বান জানাতে চাই যে আমুল যেহেতু মানুষেরাও তৈরি করবে দলিল দ্বারা প্রমাণিত সুতরাং আমি যেন কখনো বিভ্রান্ত না হয় কখনো যেন আমি এটাকে আঁকড়ে না ধরি অবশ্যই সচেতনভাবে আমাকে দেখতে হবে আমরা মনে করি আর একটি হাদিস আপনাদের কাছে এখানে পেশ করতে চাই আমুলের সলের নামে আমি আপনি যেন কখনো ভুয়া আমুল না করতে চাই রসুল্লাহ বলেন খন্ডের এক হাজার বলছেন কোনো কোনো দল তৈরি হবে সেই সমস্ত দলগুলো আমার সোনাত আমুল করবে কিন্তু ওই সন্ন্যাত আমার সোনাত নয় ওহদুন আবি গর হাদি তারা এমন পথে চলবে দেখে মনে হবে যে আমার পথেই চলছে কিন্তু ওই পথ আমার পথ নয় আমরা এখানে বুঝতে পারছি যে যে পথের কথা বলছেন এখানে মানুষ দেখে মনে হবে সুন্নাতামুল করছে কিন্তু ওই সুন্নাত ওই তরিকা আমার তরিকা নয় আজকে বিশ্বব্যাপী ওই আদর্শ চলছে ওই আদর্শের কারণেই রাসুলের আদর্শ মার খাচ্ছে কেন এখানে বলুন তো আল্লাহ রাসুল কিভাবে বললেন কিন্তু ওই পথ আমার পথ নয় আমি সেই পথ দেখায়নি তাহলে একজন মুসলিম হিসাবে আমাকে মনে রাখতে হবে কোনো দেশে কোন জিনিস চালু থাকলেই বেশি মানুষ সেটা করলে যে হক হবে সেটা কথা নয় আল্লাহর আবুল আলম বলেন সুরা আল্স নম্বর আয়তে বলেন বাল অধিকাংশ মানুষই হক আমুল করে না হক করতে চায় না হক না। তাহলে স্পষ্ট হচ্ছে আমরা বুঝতে পাচ্ছি যে কোরআন এবং সই হাদিস কোনটা সেটা আমাকে গ্রহণ করতে হবে আজকে সমাজে অসহ আমল তৈরি আছে রাসুল্লাহ সাল্লামের আমি আমুল করছি কিন্তু তার পিছনে কোনো ভিত্তি পাওয়া যায় না এটা আমুলের সলে নয় আর আমুলের সলে করতে যে আমি এই জায়গাতে চরমভাবে ভাবে বিভ্রান্ত হচ্ছি যে অন্য দেশে করছে এত লোকগুলো করছে এটা আমুলের সলে নয় যে না আপনাকে একা হলেও আমাকে একা হলেও হকের উপরে টিকে থাকতে হবে আর সেটাই হলো আমলে সলে যখন আমি এই আমলে সহলে করব আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন আল্লাহরাবুল আলামিন বলেন ধারাবাহিকভাবে সুরায় কাহাফের একশো নম্বর আয়াত থেকে নিয়ে ১০ নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন। অসত আমুল সম্পর্কে স্পষ্ট বলছেন জেসা জাহান্নফারু অত্যাখ আয়াতি অরসুলি হজুয়া তারা আমুল করতে গিয়ে আমার রসুলের বিধানকে ঠাট্টা করেছে যাই তাদের প্রতিদান হলো জাহান্নাম তারপরে বলছেন কি চমৎকার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি আমুলের সলেহ করবে সে ব্যক্তি জান্নাতে যাবে শুধু তাই নয় আয়াতের শেষ আল্লাহ বলেন হমাঙ্ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে যে ব্যক্তি আল্লাহকে পেতে চায় ফলিয়া আমল আমা সেজন্য সৎ আমুল করলে আল্লাহ রাবুল আলমিনের সাক্ষাৎ পাবে আল্লাহর মুলাকাত পাবে আর মমিন জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো আল্লাহর সাক্ষাৎ পাওয়া আমরা যদি চেষ্টা করি যে আল্লাহ সাক্ষাৎ পাবো আল্লাহর মুলাকাত পাবো জান্নাতে মমিন জীবনের সর্বোচ্চ কাজ হলো আমলে চলে আর সর্বশ্রেষ্ঠ প্রতিদান হল আল্লাহর সঙ্গে জান্নাতে সাক্ষাৎ মমিনগণ সবচেয়ে বেশি এটাতে খুশি হবেন একজন মমিন ব্যক্তি জান্নাতে যাওয়ার পরেও যখন আল্লাহ রাব্বুল আলমিনকে দেখা হবে আল্লাহর দিকে লক্ষ্য করবে তারা নিজেরাই বলবে যে সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহর সাক্ষাৎ আল্লাহর দিদাত আল্লাহ রাবুল আলমিন তার প্রতি সন্তুষ্ট হবে দর্শক শ্রোতা মন্ডলী আমরা চেষ্টা করব আমলে সলেহ করার আর আমলে সলেহ করতে গিয়ে যদি আমি বিভ্রান্ত না হই এই দিকগুলা যথাসাধ্য চেষ্টা করব আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমিন আকুল হাদা আস্তাক ফেরুল্লাহআলি আলাকুম আলাইল মুসলিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনার সম্পদকে সুরক্ষিত পারে বিনিয়োগ আপনার সম্পদকে না করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং এক তিন দুই তিন শূন্য এক আই পাঠাতে পারেন বি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোট তিন শূন্য শূন্য শূন্য আট তিন মানবতার সমাধান সমস্ত স্থান হলো মসজিদ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 रसुल सलम साल सोमवार रत बारोटाय बांगलेशे और साढ़े एगारोटारते